অবশ্যই সফল কাম হইয়াছে যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে والذين هم للزكاه فاعلون جرى زكات dane sokriyo والذين هم لفروجهم حافظون جরা নিজদের যৌন অঙ্গকে সংযত রাখে الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين নিজদের पत्नी अथवा অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহতে তারা নিন্দনীয় হইবে এবং কেউ ইহাদের কে ছাড়া অন্য কে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যাহারা নিজেদের সালাত যত্নবান থাকে অধিকারী হইবে স্থায়ী হইবে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে م جعلناهُ نطُفة في قرار مكين के पर शुक्र बिंदु केलाह केतपर आलाक केिंडे पिंड केंजरे पंजर के ढाक गोस्त दा अवशेष उहाड़िया सृष्टिर रूपे अतए सर्वोत्तम स्रष्टा अल्लाह कत महानी यार पर तुमरा अवश्य मरिबे يوم القيامه تبعثون اعتبر قيامه الدين अवश्य তোমাদেরকে উত্থিত করা হইবে ولقد خلقناكم سبع طرائق وما كنا عن الخلق غافلين আমি তোমাদের উর্ধ সৃষ্টি করেছি সপ্তস্তর এবং আমি সৃষ্টি من السماء ماء قادرا فاسكناه في الارض وان على ذهاب به لقادرون एवं आम्ही आकाश হইতে बारिश বর্ষण करी परिमित আমি উহাকে মৃত্তিকায় সংরক্ষণ করি আমি উহাকে অপসারিত করিতে সক্ষম শাना لكم به جنات من نخيل واعناب لكم فيها فواكه كثيره لَكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ أتطور আমি উহ더라 তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল আর উহইতে তোমরা আহার করিয়া থাকো وَشَجَرَةً এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আন তোমাদেরকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা তোমরা উহা আহার করো এবং তোমরা উহাতে ও নৌজানে আমি তো নুকে পাঠাইয়াছিলাম তার সম্প্রদায়ের নিকট সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তবু কি তোমরা সাবধান হইবে না তার সম্প্রদায়ের প্রধানরা যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিল এতো তোমাদের মতো একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাহিতে আমরা তো আমাদের পূর্বপুরুষগণের কালে এই এইরূপ ঘটিয়াছে এ কথা শুনি নাই এ তো এমন লোক যাকে উন্মত্তাতা পাইয়া বসিয়াছে সুতরাং তোমরা ইহার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো নুহ বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَدْتَ النُّورُ فَاسْلُكْ فِيهَا مِنْ كُلِّنْ زَوْجَيْنِ ثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقْ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ الظَّلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ أَتَقْبَرْ أَمِن تَهَرْ نِكَتْ أُحِي پَتْحَيْلَ <سؤال> ও উনুন উঠলিয়া উঠিবে তখন উঠাইয়া জোড়া এবং তোমার পরিবার ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে তাহারা তো নিমর্জিত হইবে যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌজানে আসন গ্রহণ করিবে তখন বলিও সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে আরো বলিও হে আমার প্রতিপালক আমাকে এমন অবতরণ করাও যা হইবে কল্যাণ কর আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী في ذلك لايات وان كنا لمبتلين يت अवश्य নিদর্শন رؤيache আর আমি তো ثم انشأنا من بعدهم قرنا اخرين অতঃপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম فيهم رسولا منهم ان الله ما لكم من اله غيره افلا تتقون এবং উহাদেরই একজনকে উহাদের নিক তাহার সম্প্রদায়ের প্রধানগণ, গণ যাহারা কুফরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদেরকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্বার তাহারা বলিয়াছিল এতো তোমাদের মতই একজন মানুষ তোমরা যাহা আহার করো সে তাহাই আহার করে এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইল। তোমাদেরকে উত্থিত করা হইবে অসম্ভব তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহা অসম্ভব একমাত্র পার্থিব জীবনেই আমাদের জীবন আমরা মরি বাছি এখানেই এবং আমরা উত্থিত হইব না সে তো এমন ব্যক্তি যা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নই সে বলল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য কর কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে আল্লা বলিলেন অচিরে উহারা তো অনুতপ্ত হইবে অতঃপর সত্য সত্যই এক বিকট আওয়াজ উহাদেরকে আঘাত করিল এবং আমি উহাদেরকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ্য করিয়া দিলাম সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায় অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি কোনো জাতি তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিতও করিতে পারে না অতঃপর আমি একের পর এক আমার রাসুল প্রেরণ করিয়াছি যখনই কোনো জাতির নিকট তাহার রাসুল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যা অতঃপর ध्वस कर कहनिर विषय करदर्शन और सुस्पष्ट प्रमाणस मूसा और, और ताहार भ्राता हारण के पाठल ফিরাও নার পরিষদ বর্গের নিকট কিন্তু উহারা অহংকার করিল উহারা ছিল উদ্ধত সম্প্রদায় উহারা বলিল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যারা আমাদেরই মতো এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে অতঃপর উহারা তাদেরকে অস্বীকার করিল ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল আমি তো মূষাকে কিতাব দিয়েছিলাম যাহাতে উহারা সৎ পথ পায় এবং আমি মারিয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন তাহাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত হিমতো এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব আমাকে ভয় করো কিন্তু তারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই তাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত সুতরাং কিছু কালের জন্য উভাদকে সিও বিভ্রান্তিতে থাকিতে দাও উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্যস্বরূপ যে ধনশ্বর্য ও সন্তান সন্ত দান করি তদ্বারা উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি না উহারা বুঝে না والলাদিনম م خসিয়াতি রহম মসবিপুন নিশ্চে যাহারা তাদের প্রতিবালকের ভয় সন্ত্রস্ত وال্লাদিনম বিآياتতি রম يؤমিনুন যারা তাদের প্রতিবালকের নির্দশনা বলিততে যাহা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত কুম্পিত হৃদয় ওলা তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণ কর কাজ এবং তাহারা উগাতে অগ্রগামী হয় আমি কাকো তাহার সাধ্যাত্মিক দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে নাহাদের অজ্ঞানতায় আচ্ছন্ন এত দ্বিত তাহাদের আরো কাজ আছে যাহা করিয়া থাকে আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা করি তখনই ওহে আত্মনাথ করিয়া উঠে তাহাদের কে বলা হইবে আজ আত্মনাথ করিও না তোমরা আমার সাহায্য পাইবে না আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইতো কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে মুস্তকির দম্ভ ভরে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করিতে করিতে তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না অথবা উহাদের নিকটকে এমন কিছু আসিয়াছে যা উহাদের পূর্ব পুরুষদের নিকট আসে নাই অথবা উহারা কি উহুল কে না বলিয়া তাহাকে অস্বীকার করে অথবা উহারাকি বলে যে সে উন্মাদনাগ্রস্ত বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশ মন্ডলী পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ কিন্তু উহারা উভয়ের সহিত মুখ ফিরে আনায় তুমি কি উহাদের নিকট কোন প্রতিদান চাও তোমার প্রতিপালকের প্রতিদান দাতা তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছিন যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা তো সরল পথ হইতে বিচ্ছিত আমি উহাদেরকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিলেও উহারা অবদ্ধতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকি আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইয়াতে হতাশ হইয়া পড়ে شأكم السمع وال الأبصار والأفدة تقلليلاما تشكرون فني তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন তবু কি তোমরা বুঝিবে না এত সত্য উহারা বলে যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা বলে আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্তিত্ব পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণ কেও ইহা তো উপকথা ব্যতীত আর কিছুই নয় জিজ্ঞাসা করো এই পৃথিবী এবং ইহাতে যাহা আছে তাহারা কাহার যদি জানোহারা বলিবে আল্লাহর বলো তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না जिज्ञासा करो के सप्त आकाश और महािपति तबुकी तुम्हारा जिज्ञासा कर सकृत्व कहार हाथ जिन्हें आश्रय दान करें এবং যাহার উপর আশ্রয়দাতা নাই যদি তোমরা জানো উহারা বলিবে আল্লাহ বল তবুও তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাই আছি কিন্তু উহারো তো নিশ্চিত মিথ্যাবাদী আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সঙ্গে অপর কোন ইলাহ নাই যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ সিয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত উহারা যাহা বলে তা আল্লাহ কত পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা উহারা যাহাকে শরিক করে তিনি তাহার উদ্ধের বল হে আমার প্রতিপালক যে বিষয় তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও তবে হ্যা আমার প্রতিপালক তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম ادفع بالتي هي احسن السيئه نحن اعلم بما مقابلہ করো যাহা উত্তম তাহা দ্বারা যারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবیش বিশেষ অবহিত وقرب رب اعوذ بك من همزات الشياطين বলো হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয়ে প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে وا اعوذ আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো লা যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই না ইহা হইবার নয় ইহা তো উহার একটি উক্তি মাত্র উহাদের সম্মুখে বারজাগ থাকিবে উত্থান দিবস পর্যন্ত এবং যেদিন সিংায় ফুতকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়ত্যার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কামান এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে উহারা জাহান নামে স্থায়ী হইবে অগ্নি উহাদের মুখমন্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায় তোমাদের নিকট কি আমার আয়াত সমু আই সকল অস্বীকার করিতে গুহারা বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদের কে পাইয়া বসিয়া ছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় হে আমাদের প্রতিপালক এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার কর অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব আল্লাহ বলিবেন তোরা হীন অবস্থায় এইখানে থাক এবং আমার সঙ্গে কোন কথা বলিস না وكان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وانت خير الراحمين امر <تصفيق> বান্দাগলের মধ্যে এক দল ছিল যারা বলিতো হে আমাদের প্রতিপালক আমরা ঈমান আনি আছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালুম কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়েছিল। তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি ঠাট্টাই করিতে আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমন ভাবে পুরস্কৃত করিলাম যে তারাই হইল সফল কামিন আল্লাহ বলিবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করিয়াছিলে উহারা বলিবে আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন তিনি বলেন তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না কোন ই সম্মিপতিম্লি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ডাকে অন্য ইলাকে এ বিষয়ে তাহার নিকট কোন সনদ নাই তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে নিশ্চয়ই কাফিরা সফল কাম হইবে না বল হে আমার প্রতিপালক ক্ষমা করো ও দয়া করো। তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু